মেয়াজ শনি রসুল সাহিম জন্না তো চাহম শোহো বৈচিত্রময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছিলেন বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলী থেকে নির্ভরযোগ্য কিছু ঘটনা আজ আমরা আপনাদের শুনাব এ রাতে নবী সাল্ল আলীসল্লাম জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধানরক্ষী নবী সাল্লু আলী হুসাল্লামকে সালাম ও অভ্যর্থনা জানিয়েছিলেন নবী সাল্লু আলী হুসাল্লাম এমন এক দল লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের নখ ছিল তামান এই নখ দ্বারা তারা শিও মুখমন্ডল ও বক্ষ আশ্রত ছিল এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিব্রিল আলী হিসাল্লাম নবী সাল্ল আলীসাল্লামকে জানালেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত অর্থাৎ একে অপরের গিবত ও মানহানি করত অন্য এক বর্ণনা দ্বারা জানা যায় বরং দুনিয়াতে গিবৎকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিলেন নবী সাল্লু আলীসাল্লাম এই মহান রজনীতে নবী সাল্ল আলী ভোসাল্লাম এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট দিয়ে কাটা হচ্ছিল ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্ববত হয়ে যাচ্ছিল এদের সম্পর্কে প্রশ্ন করা হলে জিবরিল আলী সাল্ল আলী ভোসাল্লামকে উত্তর দিলেন এরা এমন বিষয়ে বক্তৃতা ওয়াজ করত যে বিষয়ে তারা নিজেরাই আমল করত না সবে মেয়েরাজে নবী সাল আলী ভাসাল্লাম এমন লোকদেরকে দেখলেন যাদের প্যাট ছিল এক একটি গৃহের মতো পেটের ভেতরটা ভর্তি ছিল সরপে যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল প্রশ্ন করা হলে জিবলিল জানালেন এরা নবী সাল্ল আলি ওসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন মতি জমরদের তৈরি প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন নবী সাল্লু আলিসালাম যার পানি ছিল মেশকের চেয়ে বেশি সুগন্ধিময় নবী সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম এটা কি জানতে চাইলে জিবলিল আলীহিসাল্লাম বললেন এর নাম কাউসার যে আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত রেখেছেন এর মধ্যে আর জাহিরি নদী দুটি হচ্ছে নীল ও ফরাক নদী এ রাতে নবী সাল্ল আলি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ জিবরিল আলীহিসাল্লাম বললেন বেলালের কণ্ঠ মেরাজ থেকে ফিরে নবী কেরামের উদ্দেশ্যে বললেন বেলাল সাফন্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি সবে মেয়েরাজে নবী সাল আলী হুয়েসাল্লাম এক পবিত্র সুগন্ধির কাছ দিয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের সুঘ্রাণ ফেরস্তারা বললেন এটা ফেরাউন তনয়ার কেশ বিন্যাসকারিনী তার সন্তানদের খুশব কোন একদিন চুল আজ সাথে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেলে সে বিসমিল্লা বলেছিল ফেরাউন তনয়া বলল আমার পিতার কথা বলছ তো মহিলা বলল আমার রব তিনি যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক। ফেরাউন তনয়া বলল আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে মহিলা বলল হ্যাঁ এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল আমি ছাড়া তোর আরও রব আছে সে বলল হ্যাঁ আমারও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ কথা শুনে অগ্নি অগ্নিশর্মা হয়ে ফেরাউন তামাই নির্মিত একটি বড় পাত্রে তেল ঢেলে তা উত্তপ্ত করার আদেশ দিল ওই মহিলাও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম দিল। ফেরাউনের লোকেরা এক এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগল সবার শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির পালা এলো। ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল বলে উঠল মা নেমে পিছ পিছপা হয় না কেননা তুমি সত্যের উপরই আছো